تَعْتَقَابُ الْحِينَ شَتْمُ مُحَمَّدٍ كَرَّ لَهُ مِنْ كُلِّ أَفَاكٍ رَدٌّ فَسَلِ الْفَرَنْسَا يَا هِنُودُ فَإِنَّنَا أَسْيَافُ خَيْرِ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يتضرعون আমি যে কোনো জনপদে আমার কোন নবী পাঠিয়েছি অবশ্যই সেই জনপদের অধিবাসীদেরকে বিপদাবদ রোগ বেধি দিয়ে আক্রান্ত করেছি যেন তারা আমার নিকট রোনা জারি করে যে কোনো জনপদে আল্লাহর কোনো নবী এসেছে অধিবাসীদের উপর কি এসেছে বিপদ আপদ রোগ বিধি এসেছে তাদেরকে এগুলো তে আল্লাহ ফেলেছে নবী কি তাহলে তাদের জন্য অভিশাপ হয়ে আসলেন আল্লাহ তালা তো বলতেছেন যে নবী আসলে তাদের কাছে নবী পাঠানো হলে তাদেরকে এই পরিস্থিতির মুখোমুখি আমি করেছি কেন কারণ মানুষ যখন বিপদে পড়ে কষ্টে পড়ে সমস্যায় পড়ে তখন আল্লাহকে স্মরণ করা তার জন্য সহজ আর সুখে থাকলে ভূতে কিলায় সুখে থাকলে কি করে ভূতে কিলাই এই জন্য আল্লাহ তালা কী করেছেন তাদের কথা তাদের উপদেশ গ্রহণের উপযুক্ত পরিবেশের পরিবেশ সৃষ্টির জন্য এই অবস্থাগুলো তাদের সামনে দিয়েছে এটা সব নবীদের ব্যাপারে এই অবস্থা সৃষ্টি হয়েছে এখন যদি নবতের কাজ কেউ করে তো নবতের কার্যক্রম শুরু করলেই পাওয়া শুরু করে দিবে আসবে বিপদ রাসুল সাল্লাম নবতের কার্যক্রম ছিলেন না সুখে শান্তিতে ছিলেন না কাজ শুরু করে দেওয়ার পরে সেই সুখ সেই স্বস্তি সেই শান্তি স্বয়ং রাসুল নিজের এবং তার অনুসারীদের এগুলো ঠিক ছিল না এগুলো বেঘাত ঘটেছে চর্চা করতে চাই আমরা মানুষদেরকে দাওয়াত দিতে চাই বুঝাইতে চাই ইসলামে আসো আর সাথে সাথে জান্নাতি কি করো ঢুকে যা সল্লা ইকুইদা সাল্লাহ ইনতার আল্লাহিয়া জেলে দুই দিন নামাজ পড়ার পরে তৃতীয় দিন অহির অপেক্ষা করতে থাকে আমরা এই ইসলাম শিখেছি দুই দিন নামাজ বা তৃতীয় দিন কি রক্ষে ওহি পাবে সন্নতের ওপর চলবে কোনো সমস্যা হবে ন্যাকামল করবে জান্নাত হাতের মুঠোই কি করবে এখনি পেয়ে যাবে কাঁফের মস্যাকা পর্যন্ত তোমাকে ভিসা দিবে সম্মান করবে তোমাকে গালি দিবে না তোমাকে মারবে না তোমাকে আঘাত করবে না তিরস্কার করবে না সবাই কি করবে ভালোবাসবে তার নাল্লা ভালোবাসে জিবাইল ভালোবাসে কাফের মস্যাকাও তোমারে কি করবে ভালোবাসবে বাধ্য কারণ কাপের মুশেকটা তো আল্লাহ এবং তারাও কি করবে ভালোবাসবে আল্লাহ ভালোবাসে তোমাকে ফেরেস তারা সে সুতরাং আল্লাহ এবং ফিরেজ দলে কে আছে সেই শাড়িতে সেই শ্রেণিতে কে আছে তারাও ভালোবাসবে আল্লাহ কি বলতে চানক্রম গ্রহণ করলে আল্লাহ শত্রুরা বন্ধ হয়ে যাবে শত্রুতা বাড়বে ঝাপটা আসবে দিক থেকে মোমেনকে দুলবে কিন্তু কি হবে না উপরে করবে না তার পাতা কি হবে না ঝরবে না উপরে মানে সে লাইন ছেড়ে দিবে না আদর্শ থেকে বিচ্যুত হবে না পাতা ছিঁড়বে না এর অর্থ হলো যে কোনো ছাড় সে দিবে না কোনো আমল পড়িত করবে না যে এতটুকু পিছনে সরে আসিয়ে তারা আমাকে কি করবে মেনে নিবে এই একটু একটু করে পিছনে সরা বদলাউতো এই কাজ দাও কি চায় যে তুমি একটু শৈতিলতা দেখাও তারা তোমাকে একটু সুযোগ দিবে এই দিনের ব্যাপারে সার দিয়ে তার দেখতে সুযোগ নেওয়া এটা আল্লাহ তালা কী করেছেন নিষিদ্ধ এইভাবে নিজের পাতা ঝরাবেনা কি করবে না যত ঝাড় ঝড় ঝপটা আসে থাকে পাতা ঝরানো না খেজুর গাছের মোমেন ইবান দিন সেই হাই দিন এর কি হবে ক্ষতি হবে আর আমি জীবন নিয়ে এই আংশিক দিন নিয়ে পড়ে থাকবো এটা হবে না গাছ তো এত উন্নত হয় যে শাখা প্রশাখা কোথায় যায় আসমানে ওখানে তো এই সমস্ত কাফের মসিকগুলো ওই পাতার কি পায় না গালি পায় না ওরা আরে বিচ্ছিত করবে দূরের কথা আর যাদের পাতা খসায় ফেলে তাদের গাছ কি হয় নাই ওপরে উঠে নাই যাদের দেখি যে গাছ তারা দাবি করে যে আমরা ইমান আছে আল্লাহর মোহব্বতের বীজ আমাদের অন্তরের মধ্যে কী আছে আছে সেই বীজ থেকে উৎসাহিত গাছ আমাদের দিলের মধ্যে প্রতিষ্ঠিত আছে আমরা সেই ইসলাম নিয়ে কী আছি দাঁড়িয়ে আছে। কিন্তু দেখা যায় সেই ইসলামের পাতাগুলো কি ঝরতেছে তাদের আংশিক দিন আছে আংশিক দিন নেই তাহলে তার পাতা এটা ফিস ফিসাম হয় হয়নি কার্যক্রমের সাথে বিপদাবদ গুলো এগুলো কি অঙ্গাঙ্গি ভাবে উৎপ্রত ভাবে জড়িত আমরা এই পথে চলতে চাই হ্যাঁ কিসের মাধ্যমে সুখে শান্তির বিপদপত আমি গোসল করব ঠিকই কিন্তু শরীর ভিজতে পারবে না আমার এই শর্তে আমি গোসল করতে কী আসি আর শরীর কি করব না যাব না কি করবো আমি গোসল করব আমরা হইলাম এই ইসলাম এর চর্চায় লিপ্ত ইসলাম চর্চা করব ঠিকই কিন্তু আমার উপর কি আসতে না কোনো ঝামেলা আসতে পারবে না আল্লাহ উপরে দিয়ে অস্ত্রের বৃষ্টি গোলা বারুদের বৃষ্টি চলতেছে এর নিচে সে হারাম কাজ করার সাহেষতের পিছনে ছোটার চিন্তা না কল্পনা এখন আসবে এসলা তো নিজে নিজে এমনিই হয়ে যাবে কেমন এসলা হওয়া দরকার নিজেরই বুঝে এসে যাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে সময় পার করতেছে যেই কোন মুহুর্তে তার কি হয়ে যেতে পারে মৃত্যু হয়ে যেতে পারে জীবন কি কণ্ঠনালিতে চলে এসেছে হাতের মধ্যে মাথা নিয়ে এসে দৌড়াই দৌড়াচ্ছে এখন সে হারাম কাজের মধ্যে নাফারমানির কাজের মধ্যে লিখতে হবে এটা হলো প্রকৃত ইসলাহের পথ এই বিপদগুলো গুলো দিয়াল কি করেন ইসলাম সংশোধন করেন এই পথে যে আসলা হয় অন্য পথে এই আসলা নেই সুম্মা হাসানা অতপর তাদের আর পরিবর্তে আমি ভালো অবস্থা দিয়ে দিই দুরবস্থার পরিবর্তে কী দেয়ালো অনাবল হুম বা শারী পরীক্ষা করি ভালো অবস্থা এবং কি অবস্থা দিই মন্দ অবস্থা দিয়ে বিপদ আবার দুঃখ কষ্ট তো দিলাম এরপরে আবার কি অবস্থা দেয় সুখের অবস্থা দেই হাতটা আফাও অবশেষে তারা ফুলে ফেপে উঠে আফাও মানে কি হয়ে যায় তারা মানে বৃদ্ধি লাভ করে তারা অনেক শক্তিশালী হয়ে সমৃদ্ধ হয়ে যায় টাকা পয়সায় জনে বলে তারা কি হয়ে যায় সমৃদ্ধ হয়ে যায় আফাও কি হয়ে ওঠে বেড়ে ওঠে মানে বেড়ে ওঠে কদমা আনাথ ধর ও তখন বলতে শুরু করে দেয় যে আমাদের পূর্বপুরুষদেরও কখনো বিপদ এসেছে কখনো সুখ এসেছে এইগুলো দিনের কাজের সাথে কোন সম্পর্কিত না মানলাম এটার সাথে আমাদের পূর্বপুরুষদেরও তারা কখনো বিপদে পড়ছে এটা নেচার কি আবর্তন কখনো কেউ সুখে থাকে কখনো কি থাকে থাকে মরে কেউ বাঁচে এটাই তো এখানে ধর্মের কি আবার আবা দখল এখানে আমাদের পূর্বপুরুষদেরকে আক্রান্ত করেছে বিপদাপদ আপদ এবং সুখ সচ্ছলতা হুম বাগত হুম এই কারণে আমি তাদেরকে আকস্মিক ধরে ফেলি আর তারা উপলব্ধিও করতে পারে না ধর্মের দিকে ঝুঁকলো না সুখের মাধ্যমে সুখের সময় আল্লাহ শুক্রিয়া করে কৃতজ্ঞ হয়ে দিনের দিকে কি করলো না আসলো সব পরীক্ষা কি শেষ এখন কি কিসের পালা আকস্মিক এই অবস্থায় আমি কি করি ধরে ফেলি আকস্মিক কি করি ধরে ফেলি সুখে এখন বিবোর হয়ে আছে আর বলতেছে ব্যাপার না বুঝাছে মেরে ফেল ও কে ও তো প্রতিবন্ধক মেরে ফেলতে করে ফেলে এটা এমন একটা অবস্থা হয়ে যায় না ধরা কে সারা জ্ঞান করে এমনটা হয়ে যায় না কোনো কিছুর আর পরিকল্পনা মানে চিন্তা করে না তখন আল্লাহ তালা কি করেন আমি তাদেরকে ধরি কি আকস্মিক চিন্তা করতে পারবো যখন যে ধরি তখন কোন ভাবে কিভাবে ধরি তখন চিন্তা করতে পারেনা প্রস্তুতিও নিতে পারে না ছি আরো সফলতায় আছি আরো বেশি কার্য হচ্ছি আর যারা এইগুলোর জুজুর ভয় করতেছে ওরা বিপদে পড়ে আস এটা দেখতেছে না দেখতেছে তার ইমান হয়ে গেছে এটার উপর যেগুলি কিচ্ছু না এইগুলি মোল্লা মোল্লবিদের শুধু কি দেখানো ভয় দেখানো আসলে বাস্তবে আমি কি পাচ্ছি তোয়াক্কা না করে সব কিছু ডিঙ্গিয়ে সাহসের সাথে গেলে সব হাতের মুঠের ভিতরে কি হয়ে যায় চলে আসে সব পেয়ে যায় আর এইগুলির ভয় করে যারা চলে আর এই বিপদে বজা আছে তাহলে আমি কি আমার অবস্থানে থাকবো না ওর অবস্থানে যাব সে এমন ভাবে কি হয়ে যায় কি অবস্থায় না সে সবচেয়ে বেশি খারাপ অবস্থা যে নাফরমানির অবস্থায় আছে আর আল্লাহ তাকে সুযোগ দিয়ে রেখেছে তা কি কি করতেছেন না এটা হলো সবচেয়ে বেশি কি অবস্থা খারাপ অবস্থা কারো উপর যদি বিপদ আবার চলতে থাকে অবাবন্টন চলতে থাকে দুঃখ কষ্ট চলতে থাকে ভালামস্তি বাদ চলতে থাকে এরকম খারাপ অবস্থা না যে আল্লাহ তালা এখনো তাকে সংশোধনীর রাস্তায় কি করেছেন রেখেছেন এগুলি দিয়ে আসে সংশোধন হতে পারবে এখনো তাকে সংশোধনাগার থেকে কী করে দেন নাই বের করে দেন নাই এখনো রেখেছেন এখনো চিকিৎসাধীন আছে সে তাকে কি বলে দেন যে যা খাওয়ার নেয়া খাওয়াই ফেলো ইজেকশন ও দেয় না ট্যাবলেট ও খাওয়া হয় না হাসপাতালের গন্ডির ভিতরে বেডের ভিতরে রেখে দেয় না কি বোঝা যাবে তাকে কি করে দেওয়া হয়েছে পরীক্ষার শেষ নিয়ে যাও আল্লা তালা তাকে এই ধরনের তখন দেওয়ার শুরু করে দেন সব দিক দিয়ে কি ফাতাহা আলাইম আবু বাকুল্লি সাহি যে বিষয়গুলি দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছিল সতর্ক করা হচ্ছিল এগুলো যখন তারা ভুলে যায় সবকিছুর দরওয়াজা তাদের জন্য আমি কি করে দিই খুলে দিই যেদিকে যায় সে সে সে সেদিকে কি দেখে সফলতা সে নিজের কি দেখে জয় দেখে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না বলে না এরপরে আর আমাকে পিছনে ফিরে কি করতে হয় তারা উপলব্ধিও করতে পারে না যদি তারা ইমান গ্রহণ করে নিত করত। মিনাস তাহলেও আমি আকাশ এবং জমিনের বরকতের দরবাজা সমূহ খুলে আকাশ এবং জমিনের বরকতের পথ খোলার ব্যবস্থা এটাও ছিল না ছিল না কিন্তু কখন ইমান আর তাকুয়ার পথ ধরারা এই পথ ধরেছে তারাও কিন্তু বরকত সফলতা পেয়েছে পায়নি ইমান পথ ধরা ছাড়া আকাশ এবং পৃথিবীর বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিতাম কিংকাজু কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে চোর হাতে নাতে ধরেছি নাফরমানির অবস্থায় গাফলতার অবস্থায় আকস্মিক তাদেরকে আমি কি করেছি ধরেছি এই অপরাধের অবস্থায় নাফরমানির অবস্থায় তাদের কি হয়েছে মৃত্যু আমি না বিষয়ে কর হয়ে পড়েছে যে আমার শাস্তি তাদেরকে পাকরাও করবে রাত্রি সময়ে যখন তারা নিদ্রায় নিমজ্জিত থাকবে নিদ্রামগ্ন অবস্থায় রাত্রির সময়ে তাদেরকে এসে আজাব ধরে ফেলবে এই ব্যাপারে তারা শঙ্কামুক্ত হয়ে গেল হতে পারে না যে রাত্রির ঘুমার অবস্থায় তাদেরকে এসে আজাব ধরে ফেলবে না এই ব্যাপারে কি তারা নিঃশঙ্ক হয়ে পড়েছে যে এই জনপদের অধিবাসীদের উপর আমার আজাব এসে পৌঁছবে দিনের বেলায় যখন তারা খেলতামাশায় লিপ্ত দিনের বেলায় খেলতামাশায় লিপ্ত এই অবস্থায় তাদেরকে আল্লাহ রাজাব কি করবে ধরে ফেলবে। এই ব্যাপারে তারা নিরাপত্তা নিরাপত্তা পেয়ে ফেলেছে আল্লাহ কৌশলের ব্যাপারে তারা কি নিঃশঙ্ক হয়ে গেল আল্লাহ যে সূক্ষ্ম কৌশল করে ধরেন এই ব্যাপারে তারা নিঃশঙ্ক ভয়মুক্ত হয়ে গেল তারা আশঙ্কা মুক্ত হয়ে গেল আল্লাহর এই কৌশলের ব্যাপারে শঙ্কামুক্ত ভয় হয় যারা যাদের ক্ষতি নিশ্চিত যাদের ব্যর্থতা নিশ্চিত সেই লোকগুলোই আল্লাহর এই পাক ব্যাপারে কি হয়ে যায় শঙ্কামুক্ত হয়ে যায় হয়ে যায় আম করে তো ধরবে না আল্লাহবে আল্লাহ আমাদের ভিতরে যদি এই জন্য আল্লাহর ধরার এই ভয় থেকে নিঃসংখ্য আল্লাহর রহমতের আশাবাদী তো থাকবে কিন্তু আল্লাহ আজাবের ভয় থেকে কি হবে না নিঃশঙ্ক হবে না এটাও কুফুরি আজাদ থেকে কি হয়ে যাওয়া মুক্ত হয়ে যাওয়া এটাও কিমন কুপুরি ভয় থেকে মুক্ত হয়ে যাওয়া এটাও কি আবার ভয় মুক্ত হয়ে যাওয়াও কি আপনি বলে দিন উল আমি ভয় পাই ই না তুরব্বি আমার রবের অবাধ্য যদি আমি হই আজাব নাজিম বিশাল দিনের শাশ্বী যেখানে রাসুল সাল্লাহ আলী হাসলাম কিয়ামতের দিনের আজাবের ভয় করেন রাসুল যদি নাফরমানি তার দ্বারা হয় তাহলে আল্লাহ রাজাবের পাকড়াওয়ের ভিতরে যদি তিনি থাকেন আমাদের কে আছে যে নাফরমানি করে আজাবের গন্ডির থেকে আমরা নিজেদেরকে বাইরে রেখে দিব কেউ নেই কিন্তু আমরা আমাদের মধ্যে তো এই ধরনের কিছু কি আছে একটা নিঃসংখ্যতা একটা নির্ভয়া নির্ভাবনা কাজ করে যতটুকু নির্ভাবনা ততটুকু কুহুরের নিকটবর্তী আল্লাহ রক্ষা করে এই জন্য ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা এটাও ইমানের জন্য অপরিহার্য আর আশাবাদী থাকা এটাও ইমানের জন্য কি অপরিহার্য দুইটা বস্তু সমানে চলবে এই ব্যক্তি কি আছে ইমান আর ভয়মুক্ত হয়ে গেছে তারও ইমান নাই আর নিরাশ হয়ে গেছে তারও কি নেই চলতে হবে এবং মৃত্যু পর্যন্ত চলতে হবে আন্দরীরা মি তার মি খারাস এই পথের মধ্যে তুমি ছটফট করতে থাকো ছুটাছুটি করতে থাকো তা দমে আখের দমে শেষ সময় পর্যন্ত তুমি এই অবস্থা থেকে কি হবে না অবসর হবে না স্বস্তির কোন ব্যবস্থা ছটফট করতে থাকতে হবে কিন্তু আমাদের কি সেই ধরনের সটফট আসে আমরা তোমার কিছু নিশ্চিত আমি তো কি করছি নদীর মধ্যে যদি কাউকে ফেলে দেওয়া হয় সে বাঁচার জন্য কি করবে থাকবে না চেষ্টা করবে না কিন্তু আমাদের কি সেই ধরনের নিজেকে ছেড়ে দিলে হবে না গতানুগতিকতার মধ্যে ছেড়ে দিলে কি হবে না হাত পা মারতে হবে ছুটতে হবে ছুটতে থাকতে হবে ফলে মানুষ आल्ला कौशलर बेपारे शामुक्त हो जाए शुद् क्षतिग्रस्त लोकरुम जरा पृथिवीर अदिवस पृथिवीते बसबाज कर পৃথিবীর উত্তরাধিকার লাভ করেছে তাদের এই উপলব্ধি কি হয়নি এই দিশা কি তাদের হয়নি যে আমি ইচ্ছা করলে তাদেরকে তাদের অপরাধের কারণে ধরে ফেলতে পারি আক্রান্ত করতে আলা পারি আমি তাদের দিলের মধ্যে মহর এঁটে দেই যার ফলে তারা কি পায় না শুনতে এই যে বাণী কোরআনের বাণী কোরআন এইগুলো আমরাও কি শুনতে পাই এক ধরনের পদার্থ আছে তারা বুঝে না কিছু বকরি জন্তু জানোয়ার বিড়াল কুকুর আর কিছু মানুষ একসাথে বসে তাদেরকে বোঝাইতেছেন যে এইভাবে খাবার পাকাইতে হয় এইভাবে রান্না করতে হয় এইভাবে মশলা দিতে হয় কারা হচ্ছে এটা মানুষগুলি বোঝা নেই বিড়াল কুকুর গুলো বুঝছে কিন্তু কিছু কি করে না হয় না বুঝ শুনে কিন্তু কানে দিয়ে শুনতে পায় কিন্তু হুমিয়াংলাই আপনি দেখবেন যে তারা আপনার দিকে তাকিয়ে আছে তারা কিছু দেখতে পায় না এই জন্য গুনেম বিঝুন তাদের অপরাধের কারণে আমি তাদেরকে বিপদে আক্রান্ত করতে পারি তারা কি করতে পারবে না শুনতে পারবে না গুনা করতে করতে করতে করতে মানুষের দিলের মধ্যে কি পরে যায় মরিচা পড়ে যায় জং পরে যায় তখন এর ভিতরে আর কোনো কিছু কি করে না ঢুকে না মানুষের দূরদর্শিতা মানুষের সূক্ষ্মদর্শিতা সত্য দর্শন এটা কি হয়ে যায় নষ্ট আর আয়নাটা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায় দাগ পরতে পড়তে এখন তার মধ্যে কোন চেহারা ভেসে ওঠে মহিলা জমতে জমতে কি হয়ে গেছে এই এমন জঙ্গলা হয়ে লুহা এটা জং করতে পড়তে এখন আর সত্য নেই খেয়েছে একেবারে শেষ হয়েছে মাটিতে খেয়ে ফেলেছে মানুষের দিল এমন হয় জং করতে পড়তে এটা কী হয়ে যায় বকেজু হয়ে যায় তখন এর কোনো আর ইয়ে থাকে না কোনো বুধ শক্তি ঠিক থাকে না যে পৃথিবীতে অন্যদের আল আর্দামিনিয়া যারা পৃথিবীর মালিক হয়ে আছে অধিবাসীদের পর এখানে আরো অধিবাসী ছিল না হেদের পর এখন মালিক কারা কারণে আমি ধরলে কি করতে পারি ধরতে পারি কিন্তু এই সমস্ত শোনাবে না অনাতম তাদের অন্তরের মধ্যে আমি মেরে দেই আল্লাহরণীকে আমরা শুনতে পাই আমাদের মধ্যে কোন প্রভাব সৃষ্টি করে আল্লাহর বাণীদের অবস্থা হলো যে আল্লাহর আয়াত যখন তাদেরকে পাঠ করে শোনানো হয় তখন কি করে তাদের অন্তর প্রকম্পিত হয় ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর আয়াত পাঠ করা হইলে তাদের ইমান কি পায় আল্লাহর নাম নেওয়া হলে তাদের অন্তর যায় মহান শক্তিশালী সত্তা প্রতাপশালী সত্তা সে আল্লাহর নাম নেওয়া হলে অন্তর তাদের প্রকম্পিত হয়ে ওঠে এখন যখন তার আয়াত গুলি হয় তাদের অন্তর বিগলিত হয় তারা আল্লাহর কাছে নত হয়ে যায় তাদের ইমান কি পায় বৃদ্ধি পায় এই লোকগুলোর কি অবস্থা গুনাহের কারণে দিলের মধ্যে কি আর এইসব জনপদের ঘটনা বলি আপনার কাছে আমি বিবরণ দিচ্ছি তাদের নিকট তাদের রসুলগঞ্জ এসেছিলেন যে বিষয়কে তারা নিদর্শন আসার পরও এগুলোর প্রতি তারা বিশ্বাস স্থাপনকারী হয়নি মানে একবার যেটাকে অস্বীকার করে ফেলেছে এটা আবার মানতে যাব দলিল দিলেই একটু কঠিন এটা তাদের অবস্থা আমাদের অবস্থা দিনের কোন বিষয়ের ভোজ আসার পরে যদি লাভ না বলে পরবর্তীতে আর এই বিষয়ের দিকে আসার একবার উপেক্ষা করে পরে আল্লাহ কি করে দেন বাদ করে দেন উপেক্ষা করাটা মারাত্মক আল্লাহ এবং আল্লাহ রাসুলে আল্লাহ রাসুল যখন তোমাদেরকে এমন বিষয়ের দিকে আহ্বান করে যা তোমাদেরকে জীবন দান করবে তাদের ডাকে কি দাও বাইন আলমার ইকালবিহ আর জেনে আল্লাহ তালা মানুষ এবং তার অন্তরের মধ্যে প্রতিবন্ধক হয়ে যান এখন বুঝে আসার পরেও তুমি ত্যাগ স্বীকার করতে রাজি হওনি তোমার স্বার্থ ছাড়তে সুখ সুবিধা ছাড়তে দিনের বিধান পালন করতে প্রস্তুত হও পরবর্তীতে তুমি এই কাজের জন্য আসতে পারবে এই গ্যারান্টি তোমার কাছে কি বরং আল্লাহ কি হয়ে যান প্রতিবন্ধক হয়ে যান যখন আল্লাহর আহ্বানকে তুমি অবজ্ঞা করলে তখন আল্লাহ তোমাকে অবজ্ঞা করা শুরু করেন ঘৃণা শুরু করেন তখন তোমার কোনো কিছু আর আল্লাহ কী করেন না গ্রহণ করেন না আল্লা আর তোমাকে ফিরে আসতে কি করেন যা দাম করছেন তাই আপনাদের কি করবে নিতে চান না জোর করে হাটে নাকি নিতে চান না জোর করে দিয়ে দিবে কি কারণ হ্যাঁ জানে কি পচা আপনাকে আপনার হাতে গুছিয়ে দিতে পারলেই সে কি হলো আল্লাহ আমি তোমাকে জোর করে দেব আল্লাহ শুনে রাখো আল্লাহ তালার পণ্য অনেক মূল্যবান অবজ্ঞা দেখাবে তুমি আর তোমাকে কি করবে তোমার পায়ে ধরে হম ইসলামে শিক্ষা নাই যে কাউকে পায়ে ধরে তার কাছে ভিক্ষা চেয়ে তাকে ইসলাম কবুল করা ইসলাম কবুল করানোর নিয়ম কি ইসলাম প্রতিষ্ঠা করার নিয়ম কি করবিলু মানের প্রতি বের হোক অতিলু মান্লার বিশ্বাসঘাতক যে তার সাথে যুদ্ধ কি মুসলমান মুসলমান হও থাকবে আর যদি হতে রাজি না হও যাও এই সার আল্লাহ তারা দিল বিদ্রোহী তুমি হয়েছে হয়েছে। দুনিয়ার মধ্যে বিদ্রোহী হলেও থাকার ব্যবস্থা আছে কিন্তু সম্মানের সাথে কি করতে পারবো না থাকতে পারবা বিদ্রোহীর খত নিয়ে থাকতে হবে আল্লাহর বন্ধুদের আল্লাহর সৈনিকদেরকে কি দিতে হবে এইভাবে থাকার সুযোগ আছে আল্লাহ বিদ্রোহীকে আল্লাহ নগদ কি করেন না হত্যা করেন না আল্লাহ সৈনিকদের প্রতি নির্দেশ যে তারা যদি তোমাদের বর্ষতা স্বীকার করে তারা যদি গৌরবের অবস্থান পরিত্যাগ করে তারা যদি তোমাদের সব নত হয়ে লাঞ্ছিত হয়ে থাকতে চায় শর্তে ছাড় কি নিরঙ্কুশ ভাবে ছাড় হাতিয়া তা ইয়াদি হম সহ এই শর্তে কি দেওয়া হইলো ছাড় দেওয়া হয় নাকি কারণ জন্য জোর করলে তো আবার আরেকটা ভুল ইয়া হয়ে যায় সে অপমানিত হয়ে কি করবে ইমানের মতো মূল্যবান বস্তু সে স্বেচ্ছায় কদর করে মূল্যায়ন করে গ্রহণ করতেছে না তারা জোর করে কি করা হবে না দেওয়া হবে না তাইলে সে কি করবে গন্তব্য তো দুনিয়াতে কি করো যদি এখানে মুসলমানদের কাছে থাকতে চায় কিছু সুযোগ সুবিধা আল্লাহর নিয়ামত আরো দুনিয়া করতে চায় তাইলে এই কি করতে হবে তা সে কি মালিক এগুলোর এখন যখন মালিক না সে ভোগ করবে কোন ইয়াতে শর্ত এটা ছিল ইসলাম ঝুড়কেরা ইসলামের মতো মহামূল্যবান সম্পদ কাউকে দেওয়া যাবে দেওয়া হবে দেওয়া হবে না এখন আমরা করে দিতে চাই দয়া করে সম্পদটা গ্রহণ করে বিকাশদেরকে কী করি পিঠের মধ্যে মরাই কী করে গ্রহণ করণ লিখে দয়া করে হাত বোলাই হাত বোলাই মানুষদের কী কী করো হাতের দ্বারা মানুষের অন্যায় প্রতিহত করো হাতের দ্বারা প্রতিহত করো পিঠের মধ্যে হাত কেউ শৈতানের শৈতান হাদিসের কি ব্যাখ্যাটা করলো সে হাত বোলাইয়া কি করতে গ্রহণ করাইতে নাহিয়া নির্মায় প্রতিরোধ করতে এটা এই হাত বোলানির কথা বলেছে আবার বলেছে। পাইলাম ইয়াস্তাফা বিসানি মানে হাত বোলানি তার পিঠে যদি হাত দেওয়া সম্ভব না হয় তাহলে শুধু মুখ দিয়ে এ কথা বলছে এই হাত বোলানি কি কারো ক্ষেত্রে অসম্ভব যে কোনো সুর এসেছে সুর ডাকতেছে ডাকাত তারা যদি হাত বোলাইয়া দাও তার পাটিতে দাও নিষেধ করবো অসম্ভব হয় কি করে তুই আজ তখন অসম্ভব হয় এটা যদি অসম্ভব হয় তুই এটা অসম্ভব হবে কিভাবে স্বাভাবিকভাবে এটা অসম্ভবের পুষ আর এমন হাস্যকর কথাটা আছে হাত বোলাই দেওয়া যদি অসম্ভব হয় তাহলে মুখ দেওয়া বলে চলে আসো ইসলামে তো দুর্বল এটা ইজ্জতের ধর্ম সম্মানের ধর্ম এরাই সারা পৃথিবীতে রাজত্ব করছে এই ইসলাম নিয়ে আমরা এখন বিচারণ করতেছি নখ দন্ত কিছুই নাই ইসলামের নখ নাই দাঁত নাই এমন মলমের আমারকে ইসলাম ইসলাম শুধু সব তাদের কাছে স্পষ্ট প্রমাণিত হয়ে এসেছেন পূর্বে যে বিষয়গুলোকে তার অস্বীকার করে দিয়েছিল সেগুলির প্রতি তার ইমান গ্রহণকারী ছিল না আর ইমান গ্রহণকারী ছিল না ইমান গ্রহণ করল না কাজ বা এইভাবেই কাফিরদের অন্তরের মধ্যে আল্লাহ তালা ছিল মেরে দেন অপরাধের কারণে তাদের অন্তরের মধ্যে কি পরে যায় শিল পরে যায় আরো যাবে আঠা দিয়ে দেয় এটার মধ্যে আর কিছু ঢোকানো যাবে কিছু বের করা যাবে এখন এদের দিলের মধ্যে কুকুরের অবস্থায় শিল মেরে আর কুকুরে বের হবে না আর ইমান কি আমি পাইনি আর তাদের কোন প্রতিজ্ঞা আমি কি নাই পাইনি মূল প্রতিজ্ঞা তো ছিল কি যে আল্লাহ তালা রব স্বীকার করে সবাই রব স্বীকার করে এসেছিলেন আল্লাহ তুমি রবা সেই আহাদের উপর পাইনি আবার সব নবীদের থেকে আল্লাহ আহাত এটাও কি করিনি নবীরা তো কি করেছে করেছেন রসুলের সত্যায়ন করেছেনি কিন্তু নবীদের ওই যুগ প্রত্যেক সময় রুম তারা কি করছে আসলে তো অনুসরণ করেছেন রসুলো সপ্তায়ন করে গেছেন না। কিন্তু এই লোকগুলো রসল সময়ের লোকগুলো কি এই আহাদের উপর ছিল তাদেরকে আহাদের উপর কি তারপরে উম্মতের আহলে কিতাব যারা কিতাবধাড়ি তাদের থেকে অতিরিক্ত একটা আহাত নিচ্ছেন আল্লাহ তালা কী যে হে কিতাবধারী তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু গোপন করবে না আল্লাহ তালা যা যা বলে দিয়েছেন সব তোমরা কি করবে প্রকাশ করে দিবে এই হাত কাদের থেকে কিতাব আহলে কিতাবদের থেকে আল্লাহর রবের আহাদ আল্লাহ তালা নিতের আহাত নিছেন এরপরে যাদেরকে আল্লাহ তালা কিতাবের জ্ঞান দিচ্ছেন তাদের থেকে অতিরিক্ত একটা হাত নিছেন যে তোমরা কি করবে। এর মধ্যে আমি প্রতিজ্ঞা রক্ষা পাইনি কোনো কিছু বলব আমি দেখি পাই নাই প্রতিজ্ঞা রক্ষা পাইনি এরপরে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আলমুলা তারা আল্লাহর এই সত্যটাকে স্পষ্ট ভাবে প্রকাশ বেশিরভাগে করে দিয়েছে না বেশিরভাগই গোপন করেছে যারা অর্জন করেছে তারা নয় যারা এলেম অর্জন না করছে তারা ব্যাখ্যা দিলে তো কোন গ্রহণযোগ্য যারা জানে তারাই তো পারে তারাই তো গোপন করতে পারে প্রতিজ্ঞারিম অতপর সেই সব নবীদের পর আমি মুসা আলি ইসাল্লামকে আমার অনেকগুলো নিদর্শন দিয়ে ফেরাউন এবং তার সভা নিকট করেছে। প্রের সর্দারদের নিকট প্রেরণ করেছে এই ধারাবাহিক এই ধারাবাহিকতায় ওই অন্যান্য নবীদের পর কাকে প্রেরণ করলাম মুসা আলহ ইসালামকে প্রেরণ করলাম কার নিকটন ফেরাউন এবং তার সভাসদ তার নেতৃবৃন্দ এর নিকট মালা মানে কি নেতৃস্থানীয় যারা তার সাংসদ যারা আছে তার সংসদ সদস্য যারা তার সব কক্ষকে কি করে রাখে ভরে রাখে। হয়। মালা যারা সভা কক্ষ সবার আসনগুলিকে কি করে পূর্ণ করে তাদেরকে কি বলা হয় মালা এই তার সবার আসন পূর্ণকারীদেরকে কারীদের নিকট আমি কি প্রেরণ করেছি মোসা প্রেরণ করেছি নিদর্শনগুলো দিয়ে বিহা তারা কি করলো আমার এই আয়াতগুলোর সাথে অবিচার করল আয়াত দিয়ে পাঠিয়েছি আমি নিদর্শন দিয়ে দলিল প্রমাণ দিয়ে কি করছি পাঠিয়েছি দলিল প্রমাণের সামনে এরা নথি স্বীকার করেছে না আরো এইগুলির সাথে অবিচার করেছে অবিচার করেছে এগুলোকে ব্যয় করেছে আপনি লক্ষ্য করুন এই অশান্তি সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছে আল্লাহর আয়াতকে অস্বীকার করার দ্বারা সে অশান্তির পথে হাঁটলো না এই অশান্তি সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছে আপনি লক্ষ্য করুন তো বর্তমানে যারা এই অশান্তির পথে হাঁটতেছে আল্লাহর আয়াতের বিপরীত অবস্থান নিয়ে আছে। তাদের পরিণতি কি। বললেন হে ফিরাউন আমি রব্বুল আলমিন বিশ্ব জগতের পালন কর্তার পক্ষ থেকে রাসুল দূত হয়ে এসেছি কে এসেছি দূত হয়ে সরাসরি কি দিচ্ছেন তুষামতা ছিল না সত্য প্রকাশের ব্যাপারে কোন রাখঢাক পরিষ্কার বলে দিয়েছেন আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়ে এসেছি আলা আর কিছু আমি বলব না বর্তমান পৃথিবীতে সেই সময়ে ফেরাউনের যে দৃষ্টান্তটা ছিল বর্তমান পৃথিবীতে কাফের মুর্শি শাসক বর্গের দৃষ্টান্ত হলো এটা আর সে সময় বনি ইসরায়েলের যে দৃষ্টান্ত ছিল বর্তমান পৃথিবীতে মুসলিমদের দৃষ্টান্ত হলো কি এটা তাহলে বনি ইসরায়েল এবং বনি ইসরায়েলের উদ্ধারকারী মোসা আলহ ইসালামের যেই আচরণ ছিল ফেরাউন এবং তার অনুসারীদের সাথে বর্তমানের নির্যাতিত মুসলিম জাতি এবং এই জাতির কর্ণধার যারা হবে তাদের আচরণ কি হবে সেটাই হবে ছিল ফেরম আর দুর্বল ছিল কারাশীল এই সময় পৃথিবীতে শক্তিশালী কারা কাবের মসরা তাদের দোষার আর দুর্বল কারা এখন এই দুর্বল মুসলিমদেরকে উদ্ধারের জন্য যারা চেষ্টা করতেছে তাদের উত্তরসূরী হিসাবে আছে মুসা ইসলামের জীবন থেকে আমাদের কাজ নির্ধারণ করা যায় অবস্থান নির্ধারণ করা যায় আর অবস্থান নির্ধারণ তো করা যায় আজ আমরা করি না না করি সেটা তো ভিন্ন অবস্থানটা তো নির্ধারিত কঠোরতা এটা কাম্য না আচরণ নম্র হবে কিন্তু আচরণ নম্র করে গিয়ে তিনি আদর্শের ব্যাপারে নমনীয় না আদর্শের ব্যাপারে ছাড় দিয়েছেন স্পষ্ট সব বলে দিয়েছেন এখন নবী মুসা ইসলামের প্রতিনিধি দাবিদার কিছু ব্যক্তিবর্গ এমন আছে যারা কাফের মুর্শিকদেরকে দাওয়াত দেয় মুসলমানদের মধ্যে কিছু উগ্রবাদী আছে এদেরকে তোমরা কি করো সংশোধন করো আবু জাহেলামের সাথে আবু জাহেল দাবাত দিছিল যে হেল চলো তুমি আর আমরা মিল্লা এই মুসলিমদের মধ্যে যেগুলি উগ্র এইগুলি রেখে করি ঠিক করি আবু জাহেলের লোকের এই চুক্তি হয়েছিলামের সাথে এই চুক্তি হয়েছিল বর্তমানের মোহাম্মদ সাল্লামের অনুসরণের দাবিদার নাইবে নবিরা এরপরে নবা রাজি এই মিটিং করে ওদেরকেই আহ্বান করে উগ্রবাদীদেরকে সংশোধন করতে হবে এদের কোন স্থান নাই পৃথিবীতে না কি বাড়লাম বৃদ্ধা নাই একটা বুঝুর্গ এটি হচ্ছে সেই বুঝুর্গ যারা কাফেরের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে কিনে অবস্থান যদিও সে বুঝুর্গ কিন্তু আছে না সে আলোচনা করেছে এক বাল্লাম বুজুর্গের আলোচনা আছে না যে মুসালেসানের বিরুদ্ধে কি করেছিল মুসালেসান সেনা মিনীর বিরুদ্ধে সে মুস্তা যাবৎ যা করতো কে তো এখনো এরা অকাধেদের সন্ত্রাসী নাম দিয়েছে তাদেরকে মুসলিম মজলুম আক্রান্ত যারা তারা নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরকে জুলুম থেকে বাঁচানোর জন্য নিজেদের ভাইদেরকে জুলুম থেকে বাঁচানোর জন্য যারা হাতিয়ার উঠেছে আগ্রাসী অস্ত্রধারী সামরিক আক্রমণকারীদের বিরুদ্ধে যারা নিজেদের রক্ষার জন্য হাতিয়ার সংশোধনের জন্য আক্রমণকারী শত্রুর সাথে গিয়ে কি কথা মিটিং করতে এদের সাথে কি করে আল্লাহ ব্যাপারে রবের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি দলিল প্রমাণ নিয়ে এসেছি এরা কাফের মুশ্রেকদেরকে আপন বানিয়ে মুসলিম মুজাহিদদেরকে শত্রু বানাচ্ছে কোন দলিলের ভিত্তিতে বলেন আল্লা পক্ষ থেকে নাজেল করা কি দলিল পেয়েছে এদের উগ্রবাদীদের পক্ষে এরা সন্ত্রাসী এদের সন্ত্রাসের পক্ষে ওরা কি দলিল পেয়েছে হাকিকুন আলা আল্লাহ কউল আলা আল্লাহ আমার জন্য এটা বাস্তব অবধারিত নামে অসত্য বলবো না কযীতুকুম বিবাইনাতি মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ সহ আমি এসেছি আরসিল মাইয়া বানি ইসরাঈল ছেড়ে দাও ছেলে একজন নবীর वारिस শুধু তাদের দিনই ব্যাপারে রাহনুমাই করবে না দুনিয়ার ব্যাপারেও তাদের সমস্যা দেখবে সমাধানের চেষ্টা করেননি বলছে যে তাদেরকে তুমি ছেড়ে দাও মুক্ত করে দাও তুমি দাস বানিয়ে রাখছো এটা তাদের উপর বেকার খাটানো এটা জুলুম এর থেকে তাদেরকে তিনি কি করতে চেয়েছেন উদ্ধার থাকে তাহলে সেটা নিয়ে আস যদি তুমি কি হো তাহলে দুঃসাহস চ্যালেঞ্জ কি করলো গ্রহণ এখন আল্লাহ কি দেখাইছেন না দেখার নাই দিলেন এটা স্পষ্ট আসা হয়ে গেল বিশাল একটা পরিষ্কার কি হয়ে পড়েছে অজগর সাপ্ত আর অজগর তো সাধারণত এদিকে সেদিকে ছুটতে পারে না দূরত্ব কিন্তু এই আসদাহাটা ছিল কানাহা জান কিসের মতো সুটন্ত সাপের মতো সুটো সাপ আছে না যেগুলি সুটে সুটো সাপের মতো সুটতে ছিল এত বিশাল আসদাহা তার এত বড় অবয়ব নিয়া দেহ নিয়ে যদি সে মাথায় এদিক সিদিক নাড়াইতে চাড়াইতে থাকে এদিক সিদিক সুটাছুটি করতে থাকে তাহলে তার ভয়ঙ্কর রূপটা কোনো অবস্থায় হবে অবস্থা হবে ভাগার এই কি করতে পারবো না আতঙ্কর দৌড় দিচ্ছি থাকায়নি সেটা তো প্রথম আল্লাহ তালা প্রশিক্ষণ দিয়েছেন ভাই এখন ইসলাম তাদের উদ্ধারের জন্য কি করেছেন কোনো নিদর্শন এসে নিয়ে এসে থাকলে সেটা তুমি প্রকাশ করো যদি সত্যবাদী হয়ে থাকো কলকা সাহু মোসা আলা কি করলেন তার লাঠি নিক্ষেপ করলেন ছেড়ে দিলেন এটা কি হয়ে পড়লো স্পষ্ট আসবে দিল করে দিল কি করেছে কাপড় নষ্ট ভিত হবে অবশ্যই হাত বগলের নিচ থেকে টান দিয়ে বের করলেন বগলের নিচ থেকে না নিজের জামার কলারের ভিতর থেকে এটা হলো যাই এখানে ঢোকাইছেন কেঁচে এদিক দিয়ে ফাড়া থাকে না জামা এদিক দিয়ে না তখন কিছিরা বাই দলিনা জিন বৃষ্টি দানকারীদের জন্য চমৎকার উজ্জ্বলতা নিয়ে বের হয়ে আসলো বিশাল জল করতেছে চকচক করতেছে হাত এর থেকে যেন আলো বের হচ্ছে বিচ্ছরিত হচ্ছে জল জল হাত রাখেন এভাবে এটা কি নিদর্শন ছিল না কিন্তু প্রথমবার যখন ইমান না আনে পরবর্তীতে কি ইমান আনে আগেই তো আল্লাহ বলে এসেছেন যেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে ফেলেছে সেগুলোর উপর তারা ইমান থেকে প্রস্তুত এখন কি করলো মোজাজার কথা তারা দাবি করলো মোজেজা দেখানোর পর এখন কি বলে অপবাদাম জাদু শিখতেছে জাদু করতেছে না মুখস্ত বলে দিছে মুখস্থই বলে বলতেছে যে সভাসদরা বলতেছে সে হইলো একটা মারাত্মক কি করতে চায় সিনে নিতে চায় কি দিয়া জাদু দিয়া ওইটা হইলো জাদুগর এরা তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে চায় সমাজ মরুন। এখন তোমরা কি পরামর্শ দাও এই ব্যাপারে তোমরা কি দেশ থেকে বেরিয়ে যাইবা এই জাদুঘরদের কাছে পরাজিত হয়ে তাদের মোকাবেলা করবা এই জঙ্গিদের ভয়ে আমরা কি থেমে যাব না জিরো টেলারেন্স গ্রহণ করবো আমার যা ফেরান এসছে এইগুলি কম না পাঠিয়ে দিন যারা লোকদেরকে কি করবে সমাবেত করবেজ্ঞ জাদুকর আপনার কাছে তারা কি করবে নিয়ে আসবে সারা দেশে জমাকারীদেরকে সমাবেতদেরকে ছেড়ে দেন কোথায় কোথায় জাদুঘর আছে বিজ্ঞ জাদুঘর আছে সারা দেশে সব বিজ্ঞ জাদুঘরদেরকে কি করো নিয়ে যেহেতু সে জাদু সুতরাং জাদু দিয়া জাদুর কি হবে মোকাবেলা করা হবে জাদু জাদু মোকাবেলা করো কলু আর জিহুয়া কাহো তারা বলল যে তাকে তার ভাইকে আপনি সুযোগ দিন আটকে দিন ওয়া আর নেহা শিরিন মদিনার মধ্যে শহরের মধ্যে হিংসুটে লোকদেরকে সমবেতকারী লোকদেরকে পাঠিয়ে দিন যারা সমবেত করবো ইয়াতু কাবিকুল্লি সাহির আলিম সব বিজ্ঞ জাদুঘরদেরকে নিয়ে আসবে তারা এসে বলল আমরা তো অবশ্যই পুরস্কার পাবো যদি আমরা বিজয়ী হই বুঝাছি নাই আমেরিকার সাহায্য তো আমরা অবশ্যই পাবো যদি আমরা জঙ্গি দমন করতে পারি আমরা কি পারবো অ্যাওয়ার্ড পাবো না উপাধি পাবো অ্যাওয়ার্ড পাবো সাহায্য পাবো যদি আমরা কি করতে পারি এদেরকে দমন করতে পারি তা পাচ্ছে না এরা এক একজন এক একটা সম্মান পাচ্ছে পয়সা পাচ্ছে চাকরি পাচ্ছে জঙ্গি দমন করে করে ইসলামের উপর আঘাত করে করে ঘনিষ্ঠ হয়ে যাবে আমার ঘনিষ্ঠ হয়ে যাবে এই যুদ্ধে যদি আমাকে জিতিয়ে দিতে পারো আর এই জঙ্গিদেরকে এই ক্ষুদ্র গোষ্ঠীকে চরমপন্থীদেরকে কি করতে পারো হারাই দিতে পারো তোমরা কি হবে নামাল জাদুকররা বলল যে হেমুসা আপনি আগে প্রয়োগ করবেন না আমরা আগে প্রয়োগকারীদের অন্তর্ভুক্ত হবো উভয় পক্ষে তো জাদুর কি হবে প্রতিযোগিতা হবে এখন জাদুর কার্যক্রমগুলো আগে দেখাবে কে আপনি না আমরা জাদুকররা মুসা আল ইসলামকে এতটুকু সম্মান দেখাই কি দেখ জাদুর কার্যক্রম প্রয়োগ করবেন প্রকাশ করবেন না আমরা তোমরাই আগে প্রয়োগ কর তোমরাই কি করো জাদু প্রয়োগ করার জন্য নবীর বিরুদ্ধে জাদু প্রয়োগ করার জন্য মুসা আল্লাহাম যে নির্দেশ দিলেন আলকু তোমরা কি করো জাদু প্রয়োগ করে। এই জাদু প্রয়োগ করতেছিল কারণে নবীর বিরুদ্ধে জাদু প্রয়োগের ফতোয়াটা নির্দেশটা কে দিলেন নবী তো দিলেন এটা কিসের জন্য দিছেন জাদু প্রকাশের জন্য না তাদের জাদুটাকে শেষ করার জন্য এটা দিয়ে এই কেজ করা যাবে না যে কখনো কখনো ঝাঁদুল কি দেওয়া যায় অনুমতি দেওয়া আছে সেটাকে মোসাইল হাসান তো জানতেছিলেন যে এটা নির্মূলের ব্যবস্থা আগে এটাকে উপরে আসতে দিতে হবে গুইসাপ্তার বা ইয়ার থেকে গর্ত থেকে কি হোক বের হোক তখন আক্রমণ করলে মারান যাইব গর্তের ভিতরে আছে এখন আক্রমণ করবো কোথায় আগে করলে পরে যিনি করবেন তিনি সমাপ্তি হবে তাই না ফাইনাল হবে নিজে আগে করে ফেললে পরে তারা তো না পারল জিতার জন্য চিল্লা চিল্লি করল জন্য ফাইনালটা পরে আসবে লোকদের কে তারা ভিতর সন্ত্রস্ত করে ফেললো কারণ তারা জাদু বানিয়েছে কি দিয়ে এই রশিগুলোকে কি দেখতেছিল তারা সাপ দেখতেছিল তাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিল এটা দেখেই কি হয়ে পড়েছে ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছে জাদুঘরদের এই উপকরণ দিয়ে জাদু দিয়ে মানুষ কি হয়ে যায় ভীত সন্ত্রস্ত হয়ে যায় আবার জাদুগ্রস্ত কি হয়ে যায় যারা কাফের কাপের মোশেকদের সব। কি শক্তি পাওয়ার জনবল টেকনোলজি এগুলো দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এবং এটাকেই প্রকৃত একটা কিছু মনে করতেছে আর মনে করতেছে যে না এর মোকাবেলা করা কিনা সম্ভব তারা আসলে তাদের দৃষ্টিতে দেখতেছে আল্লাহ না আমাদের দৃষ্টি কি ওই জাদুর বাইরে জাদুর বল না আমরা ওই জাদুগ্রস্ত আমরাও কোন প্রতিযোগিতা লিপ্ত দুনিয়ার প্রতিযোগিতা লিপ্ত নগদ প্রাপ্তির প্রতিযোগিতা নাম ডাক যাক তাহলে আমি শহীদ হয়ে যাব সবাই শহীদ বলব এটার জন্যই প্রস্তুত যেখানে নীরবে কাজ করতে হবে যেখানে নিজের কোরবানির সর্বোচ্চটা বের করতে হবে এখানে আমি তাহলে জাদুগ্রস্ত কিছু তারাই না আমাদেরকেও কিছু জাদুর ধোঁয়া পেয়েছে থাকবো অধিকাংশ লোক করতেছে আসলে ওই তারা হাকিখতের উপর নাই সঠিক ইসলামের ব্যাখ্যা দিব দুরল কথা নিজের বুদ্ধি তার কি নাই ঠিক নেই ঠিক আছে তারা বাইবেল শরীফ পরে ইজিল শরীফ পরে সই এই নামে ফাঁকা নাকি বাতুল মুফসিদিনা লাঠি ঝেড়ে দাও বললাম তাদেরই বিশাল বড় আসা পর্যন্ত পেটের ভিতরে খানা করে দিতেছে মনের মধ্যে একটা দুর্বলতা এত শক্তি মোকাবেলা কেমনি করবো তো মুসা আল ইসলামকে আমি কি করলাম বললাম যে তুমি তোমার লাঠি নিক্ষেপ তাদের এই শক্তিতে প্রভাবিত হয়ে মুসলিমদের একদল নিক্ষেপ করতে কি নাই রাজি আরেক দল বলে যে আল্লাহ নির্দেশ তখন আসে নিক্ষেপ করা আমি কি হবে না হবে আল্লাহ করেছে তাদের এই বিশাল অস্ত্র সম্ভার এত কিছুর আয়োজনের মোকাবেলায় অল্প কেউ একজন গেরিল্লা যুদ্ধ করে লাঠি মতো মতন একটা তারা তো অনেক প্রশিক্ষণ নিচ্ছে তাদের লাঠিকে জাদু বানানোর জন্য অনেক প্রশিক্ষণ নিয়ে আসে কি লাঠি খেয়ে ফেলতে পারো এই লাঠি দিয়ে পিঠা সাপ মারা যাবে এই লাঠি আসলে পিঠা সাপ মারানোর জন্য আমরা তো মনে করতেছি লাঠি পিঠা সাপ মারানোর জন্য এখন দেখেন আমাদের শ্রেণী শ্রেণীগুলি ভালোভাবে বোঝেন আমাদের মধ্যে কিছু আছে তাদের এই শক্তিমত্তা তাদের এই টেকনোলজি তাদের এই প্রভাব প্রতিপত্তি এগুলি দিয়ে ভিতর সন্ত্রস্তা হবে পরাজিত এখন মুসা আলাইসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা কী করো প্রয়োগ করো তারা প্রয়োগ করলো সবাই ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ল এখন মুসলিমদের মধ্যে এক দল কাফের উৎপাটন করার জন্য দাঁড়ায় গেলো দাঁড়ায় গেলো না ভয় পাওয়া ওনারা ভয় পাইছে আর লাঠি লো অন্যা কি তারা আসছে মাথা করে খোঁচা দিয়ে মাথা উঠায় এখন মাথার মধ্যে আঘাত আর গেছে সাপে যেভাবে না যায় উপায় অবস্থা তারপরে সাপ খেয়েছে না খেয়ে আর এই লাঠি সাপ খেয়েছে না খাই নাই সব গিলে সব গুলো চল্লিশটা দেশ গিলে লাঠি তারা আঘাত শুরু করে দিল তাই না আশ্চর্য আশ্চর্য ভাবে এই লাঠি তাদের সেই বানো বিষয়গুলোকে গিলে ফেলতেছিল গরু মোটা তাজা গরু কি করতেছে খেয়ে ফেলতেছে এখন তাবির কারিদেরকে জমা করে জিজ্ঞাসা করতেছে এই কি আসছে যে স্বপ্ন থাকলো কোনো স্বপ্ন হইলো যদি এমন দেখতেন যে মোটা থাজাগুলোর শুকনা গুলোকে কি করছে এটা একটা যুক্তি আছে মোটা গুলি খেয়ে আপনি কি উল্টা দেখলেন কি শুকনা কি ফেলতেছে মোটা ধাজাগুলো উল্টা স্বপ্ন উল্টা স্বপ্নের ব্যাখ্যা আছে আদলাম ওইটি হলো গর্বর স্বপ্ন এখনো কি হয়েছে এখনো শুকনা গরু এ কি খেয়ে ফেলতেছে মোটা তাজা গরু খেয়ে ফেলতেছে লাঠি কি খেয়ে ফেললো সাপ খেয়ে ফেললো হয় না এটা এই যে অনভিজ্ঞ দুনিয়া আর মোটা বুদ্ধি সম্পন্ন টেকনোলজি বঞ্চিত বোখা নাঙ্গা লোকগুলো পাহাড়ে পর্বতে থাকিয়া এই গোয়ারত লোকগুলো কি করে দিল এই পরাশক্তিগুলিকে টেকনোলজি সব বতার দাবিদার কি করে দিল নাকানি চোখানি খেয়ে দিল তাল কখন মায়া ফিকুন তারা মিথ্যা মিথ্যে যা রটনা করেছিল সব কি করলো গল্প গ্রহণ করলো নিজেরা বানায় না কিচ্ছু করে না আল্লাহ সেই স্থানে ওরা পরাজিত হলো আর তারা লাঞ্ছিত হয়ে ফিরে আসলো লাঞ্ছিত হয়ে কি আসলো ফিরে আসলো পরাজিত হলো লাঞ্ছিত হয়ে কি করলো ফিরে আসলো আল্লাহ সেই ঘটনার আবার পুনরাবৃত্তি করেননি করেননি বর্তমানের ফেরাউন এই মুসার দলের সামনে পরাজিত হয়েছে না হয়নি কিন্তু ফেরাউনের সাথে চুক্তিকারী মুনাফিক গুলির অবস্থা হয়েছে জাদুঘরগুলো কি এই ঘটনারও নমুনা প্রকাশ করেছে এই যে ব্রিটেনের এক সাংবাদিক আফগানিস্তানে সংবাদ সংগ্রহ করতে হয় মুসলমান হয়ে জানি রাশিয়ার এক সৈনিক আফগানিস্তানে এসে কে গেছে মুসলমান হয়ে গেছে আমেরিকার কতগুলো আফগানিস্তানে এসে কে হয়ে গেল মুসলিম হয়ে গেল এই জাদুগর গুলোকে নিয়ে আসা হয়েছিল কি করার জন্য আর জাদুঘররা সজদায় পড়ে গেল এখনো ওই ফেরাউন গুলি তো আছে আছে না এখনো তো সলিল সমাধি তো হয়নি তাইলে শলিল সমাধি হইলে দেখবেন সাধারণ জনগণ এরা দলে দলে কি হয়ে যাচ্ছে ইসলাম গ্রহণ করে ফেলছে তারা ইমান আনলো সজদায় পড়ে গেলো আর তারা কি বললো যে আমরা রব্বল আলমিনের প্রতি কিনে আসলাম ইমান নিয়ে আসলাম ওরা সব সাই মুসলমান না হইল মুসলিমদের শক্তিকে স্বীকার করে নিয়েছে তো মুসলিমের রবের তারা ক্ষমতা ক্ষমতা দেখেছে আফগানিস্তান থেকে গিয়ে আল্লাহকে কেমন দেখেছে এই নিদর্শন গুলো দেখে গেছে তারা তো এই তাকি ভাবে সৃষ্টিগত ভাবে আল্লাহর বর্ষতা তারা কি করছে শিকার কোন রিনের শিকার ইমান আনলাম তো দাবি করতো আমিও রব তা যদি আবার নিজে এই অহমিকা পোষণ করে যে আমার উপর ইমান আনলাম এই জন্য তারা নির্দিষ্ট করে দিছে কথাই স্পষ্ট করে দিছে গোলমুল করে নাই ফেরাউনের শাস্তি থেকে কি করার জন্য আমাদের হেকমত রব্বুল আলমিনে তোমারই আউরিয়া করতো হ্যাকমত দেখাইত কিন্তু তারা স্পষ্ট করে দিচ্ছে যে না রব্বুল না ব্যর্থকতার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা নাকচ করে দিয়ে তারা কি বললো মুস এবং হারনের রব তার উপর কি করছি হত্যা হত্যার ধমকিও দিয়েছে তারা ভয় করেছে তারা বলছে যে যা করার তুই ক আমরা আল্লাহর আঞ্চিত আমরা বরং তোর শাস্তির তোর পক্ষ থেকে এই আমরা বিনিময়ে আল্লাহর এখন মোমেনদেরকে কাফেররা ধি দিয়ে তাদের শক্তির ভয় দেখিয়ে ফেরাতে পারতেছে তাদের উপর আক্রমণ করা থেকে কিন্তু মুনাফিক তো ঠিকই ভয় পাচ্ছে সর্বযুগেই বাতিল হকের উপর যখন কি করে আক্রমণ করে আর সর্বদাই বাতিলের আক্রমণ চলছে কিন্তু কখনো হকি বিজয়ী ছিল আর কখনো বাতিল কি হয়েছে বিজয়ী হয়েছে তো যখন বাতিল বিজয়ী হয়েছে বাহ্যিকভাবে সাময়িক সময়ের জন্য তখন হক এর শ্রেণীতে যারা ছিল এদের মাঝে দল কটা হয়েছে তিনটা কটা দল হয়েছে একটা দল হয়েছে বাতিলের সামনে মাথা নত করে দিয়েছে এই দুই জাগার মধ্যে দুদুলমান এদের সাথেও নাই ওদের সাথেও নাই এই মার্কা রয়েছে কিছু মানুষ বা মুসলমানি নারাজ না হো শৈতান রহমান নারাজ না হো শৈতান রহমানও খুশি থাকবো এই একটা শ্রেণী হয়েছে আর একটা শ্রেণী এলো যে হকের উপর কি রয়েছে ডটে রয়েছে সর্বযুগে এই তিনটা শ্রেণীর অবস্থান ছিল বাতিল যখন সামরিক গালেব হয় এই হক মধ্যে তিনটা শ্রেণী হয় একটা দল অটল থাকে হাজারো বাতা বিপত্তি বিপদ আপদ দুঃখ কষ্টের পর হক থেকে তারা কি হয় না বিচ্যুত হয় নাওন বলল আমি অনুমতি দেওয়ার আগে সংসদে বিল করার আগে তোমরা তাদের মোসার পরিমাণ নিয়ে আসছো সে কি প্রস্তুত হয়ে আছে এখন তো হাসিনা হয়ে আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুবির হাসিনা এরও বলে যে তোরা জঙ্গিদের সাথে সংযোগ দিতেছিস ওদের সহায়তা করতেছিস আমাদের অনুমতি ছাড়া আমরা তোদের মা বাপ আমরা তোদের গরু আমরা তোদের মুরব্বী আমরা তোদের উস্তাদ আমরা তোদের পীর এইগুলি এখন কি হয়ে বসে আছে ফেরও হয়ে বসে আছে আমরা অনুমতি দেই আর তোরা দাসের সাথে মিলতে আমাদের অনুমতি ছাড়া আমি বেশি বুঝো আমি ফেরাও কাতার এটা দীর্ঘ হয়নি আমার অনুমতি আগে আমি অনুমতি দিলে যেতে পারবি আর নতুবা কি করতে পারবি না যেতে পারবি না তো ক্ষত করে হ্যাঁ বের করে দেয় ক্ষত করে অবশ্যই আল্লাহ এই সমস্ত ভীতগুলি যদি এইগুলো আদর্শিকভাবে ভাবে পরাজয় স্বীকার করে নিয়ে ওই কাফেরদের আদর্শের পক্ষে গেছে মুসলমানদের বিরুদ্ধে কিনিস অবস্থান এটা এদের মারাত্মক ধরে ভয়ে কাফেরদের সামনে মুখোমুখি হতে ভীতি আছে সেটা তো মাফ পাওয়ার হয়তো কারো ভীতি থাকতেই পারে পারে না আল্লাহ মাফ করতে পারেন মহিলাদের মত কারো অন্তর হয়ে গেলে যারা তো কি করবে সন্তুষ্ট হয়ে গেছে ভয় পায় ধরে নিলাম কারো ভয়কার বাস্তব তারপরে সে আল্লাহর কাছে কান্না এই জন্য সেকে বিভ্রান্তি ছড়াবে নিজের অবস্থাকে সঠিক বলে আকাইতে করবে এই জন্য বরং বলতেছে আমার অনুমতি ছাড়া যা গেলে কি হবে না এটা সহ কি হবে মরবে জানা লাখ আমার অনুমতি ছাড়া কি করার জন্য কি করছো তোমরা ষড়যন্ত্র করছো এই জাদুকররা আগেই তোদের সাথে কি ছিল ভিতরে ভিতরে কি ছিল সম্পর্ক ছিল তোদের সাথে এতক্ষণ আবিষ্কার করছে চিন্তা ছিল এই হেকমত ফেরও অনুসারে ঈদের মাথার ভিতরে ঢুকছে মুজাহিদের কার ইয়া ষড়যন্ত্রের ফল কাফের ফল ষড়যন্ত্র আল্লাহর সৈনিক কারণ তারা হইলো সোল এজেন্ট এই দেশের ইসলামের এজেন্ট তারা কি করছে নিয়ে নিছে এদের ছাড়া কেউ যদি ইসলামের চর্চা দেশে করে কোনোভাবে যেটা কি বৈধ হবে অবৈধ হবে থেকে নিতে হবে বংশান্ট ছিলারিলসিলার হিন্দুরার মত তাদের গরুর আসারা গরুর আশারা কেউ কি করতে পারে না তাদের ধর্ম ব্যাখ্যা দিতে পারে না ব্যাখ্যা কে দেয় না কত পবিত্র ধর্ম কত পবিত্র ইসলামটাকে আমরা যেটাকে অপেক্ষা করতে হবে তোমাদের বিপরীত দিক থেকে হাত পা আমি কেটে দেব। পঙ্গ হয়ে যাবে না তোমাদের কি কি করব শুলে চড়াবো হাত পা দিলে তো কমপক্ষে বেঁচে থাকলো জিরো টলার টলারেন্স এখন হয়নি শূন্য সহ সহনীয়তা না একটু সহ্য করে নিছে। কাটা মানুষকে সহ্য করে জঙ্গিবাদদের বিরুদ্ধে তার মধ্যে কোন সহনশীলতা নেই তাদের তুমি তো আমাদের থেকে শুধু এই প্রতিশোধ নিতে চাচ্ছ যে আমরা আমাদের রবের আয়াতের প্রতি বিশ্বাসী হয়েছি এই দুশে আমাদের থেকে কি দিতে আমাদেরকে কি দিতে তাচ্ছ শাস্তি দিতে চাচ্ছ নিদর্শন এসেছে এখন বর্তমানে দলিলের উপর আমল করে তারা নিজেদেরকে উৎসর্গিত করে রেখেছে এই কারণে যদি তোমরা আমাদেরকে শাস্তি দেও এ আমরা কি হব না বিচলিত আর তোমরা তো এই কারণেই এদের বিরুদ্ধে কেন মুজাহিদের বিরোধী এই সমস্ত সরকার গুলো এই সমস্ত শাসকগুলি কেন কেন বিদিন কার জন্য আল্লাহর জন্য এখন এই জমিদের মধ্যে বিধান চলবে আল্লাহ এটা তারা চায় শুধু এই অপরাধে তাদেরকে সবচেয়ে বড় সূত্র দুনিয়াতে কত চোর আছে ডাকাতা আছে সন্ত্রাসী আছে এই নামে কেউ যদি কি হয় মামলা খায় তাহলে তাদের মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া এই মামলা খালাস করার কিনাই ব্যবস্থা আমাদের রবের প্রতি আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিনা মুসলিম আর আমাদেরকে ইসলামের উপর মৃত্যু দিন আমরা যেন ইসলামের উপর কি থাকতে পারি অটল থাকতে পারি এদের এই ধি এদের এই শাস্তি এইগুলির দ্বারা যেন আমরা কিনা হয়ে যায় এগুলি তার বিচলিত না হয়ে যায় এই পথে হতো কতজন এই পথে কিছু দূর অগ্রসর হওয়ার পর আবার বিচ্যুত হয়ে গেছে। গিয়েছে যায়নি আল্লাহ তালা আমাদেরকেও যদি রক্ষা না করে এই এই দোয়ার মহতাজ আমরা যে আল্লাহ আমাদেরকে কি কর সবর দাও এবং ইসলাম অবস্থায় আমাদেরকে কি দাও দেখতে দাও যা মোকাল্লিবাল করুক আলাদিন হেমকলি বল অন্তর সমূহ পরিবর্তনকারী তোমার দিনের পর আমার অন্তরকে কী করে দাও সুদৃঢ় করে দাও আর উমেশাল মারাদা বলেন রাসুল সাল্লাহ ইসলামকে বেশিরভাগ সময় এই দোয়া পড়তে কী করতাম শুনতাম স্বয়ং রাসোল্লা নবী হয়ে যদি এই দোয়া বেশি বেশি পড়তেন এমন হয়তেন আমাদের কি পরিমাণে এই দোয়াতে মনোযোগী হওয়া উচিত আর বিষয়টাকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত অন্তর কে কি করে দাও দৃঢ় করে দাও মজবুত করে দাও শক্ত করে আমি যেন এবং তার সম্প্রদায়কে পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করতে আপনি ছেড়ে রাখবেন অশান্তি সৃষ্টিকারী কারা বলিস নির্যাতিত তারা তার সেই প্রশাসনের কি কর্মকর্তারা কি বলতেছে মৌসা এবং তার অনুসারীদেরকে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে আপনি ছেড়ে দিবেন আতাদারু মৌসা মুসা এবং তার দলের লোকদেরকে আপনি ছেড়ে রাখবেন অশান্তি সৃষ্টিকারী কারা মুজাহিদিন কি সমস্যা মুজাহিদ্দিনরা যদি অনুসারী হয় মুজাহিদ্দিনের নেতৃবৃন্দ যদি মুসা ইসলামের স্থলে হয় আর তাদের অনুসারীরা যদি কি হয় মোসাইল ইসলামের অনুসারীদের স্থলে হয় সমস্যাটা কোথায় যুগের ফেরন তাদেরকে মুফসিদ সৃষ্টিকারী তো স্বাভাবিক এই বলার কারণে তারা কি নিজেদের পথ ছড়ে দিবে এটাই তো স্বাভাবিক অনেক দল আমাদেরকে দোষে যে তোমরা কি করতেছো ভীমরুলের বাসায় ঢিল দিয়ে ভীমরুল কি করতেছ উসকে দিচ্ছ আর যদি উত্তেজিত করে দি আমি লুকিয়ে যেতে পারি আমার এক টে তাই ধীরে ধীরে অতিষ্ঠ হয়ে ঠিক করতে পারতাম আরেক দলে দাওয়াত বলবো সুন্দর শিখাইতে পারতাম আরেক দলে বলবো দিতে পারতাম আমাদের ফিরমুর ভিসার মধ্যে বাধা আমাদের কিছু এবং তার লোকদেরকে আপনি পৃথিবীর মধ্যে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে দিবেন আপনাকে তারা পরিত্যাগ করে আপনার উপাস পরিত্যাগ করে তারা তাদের প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় সংগীত কি করে না গায় না পতাকা উড়ায় না সংসদের স্বীকার করে না কি কয় আসি না যদি আল্লাহরে না মানে তাহলে এটা শিকল্লাধানি সেরকম এবারে দোষ হয়েছে হ্যাঁ ইমানটা প্রকাশ করলো সেরকম এর বেড়ে কি হলো দোষ জেলে যাইতে কচুর প্রধান মধ্যে আমি কি করি না মানি না যদি কারে না মানে আল্লাহরে না মানে আল্লাধান না স্পষ্ট করে আইন কারণ বিধানের কারণে মানতেছে না মানি না কোন আর কি কি জানি বলেন আমি সমস্ত এইটাই বলতেছে যে আপনার এবং আপনার এই প্রিন্সিপালগুলো তারা কি করে না মানে না আপনার যে নিয়ম কানুন গুলো আপনার যে আদর্শগুলো আপনার যে প্রতীকগুলো এগুলিও তারা শ্রদ্ধা করে না করে শেখ মুজিব ফিতা দেওয়া হিসাব করে বাস্তবে দিন থেকে এমন ক্ষমতা আছে ফকর সাহেয়ের বিরুদ্ধে কিছু বলা হয় না যখন নাকি ওরা ক্ষমতা ছাড়াবে তখন তো কি করবে মানুষ গু দিব না কোন মোরালের মেদি কি দিব গুমাকবো গুম দেখবেন এই কাজটা হবে প্র সে বললো কি তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করে দিবো মেয়েদেরকে কি করবো জীবিত রাখবো এই কাজটাই আছে। যারা সত্যি নিয়ে দাঁড়াইতে চায় ওদেরকে শেষ করে দেয় আর দুর্বলগুলোই কি করতেছে কিছু রাখতেছে নিজেদের জন্য হম কিছু যতটুকুই হয় ওগুলো শেষ করে দিতেছে ওইনা ফম ক আমরা তাদের উপর প্রতাপ দেখাবো কি দেখাবো প্রতাপ ক হির তাদের উপর বিজয়ী থাকবো প্রতাপশালী থাকব তাদের ওই হুমকি ধমকি এই ধরনের কি ঘোষণার বিপরীতে কৌমকে বললেন যে আল্লাহর সাহায্য কামনা করো আর ধৈর্য ধরো ইনল আকবাল্লাহি দে আপন বন্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে মালিক বানান পরিকল্পনাটা হয় আল্লাহ বলেন যে এদেরকে আমি কি বানাইতে চাই মালিক বানাইতে চাই এদেরকে আমিনা বানাবো আলহামুল এদেরকেই মালিক বানাবো না ফ্যানকোরা বুঝেন আর বাপের মার থেকে কি বলেছে এদেরকে ওরা উৎক্ষেপ করে এরা দুর্বল ওদের কাছে এদের তো বিশাল বুট বুট আছে না ওদের কি কি করবে আর পরিমানে বিজয় হবে কারা মোত্তাক আল্লাহ ভিরু তার পদ যারা ধরেছে তারা আগে তো কাপের মুশেকরা আমরা কিন্তু অবস্থার পরিবর্তন কি হইল আগেও মের খাইছি এখন কি খাইতেছি মায়ের কি বন্ধ হয়েছে তুই করে লাভ কিন্তু শান্তিতে ইসলাম পালন করাই ভাঙা এই যুক্তি নাই কিছু আগে তো কম পক্ষে পৈতৃক ধানটা কি ছিল বাকি ছিল এখন তো পৈতৃক ধানটাও কি করবোরা যদি ধরতে পারে এই যে পলায়ন করে আসা শুরু করিলাম তোমার সাথে সামনে সমুদ্র অফিস যদি ধরা পড়ে তো একেবারে এত ভিড়ে তো কি আমরা অবস্থানটা এমন হয়ে গেল মোসা আল্লাহ ইসলামের সেই অবস্থানটা মানে বুঝাইতে চাই যে আর এই দিয়া এই হরকতের মধ্যেই বরকত এই বিচরণের মধ্যেই কি উদ্ধার ঘরে মুখী করে দিলাম আর বড় বিপদের মুখে ফেলে দিল বড় বিপদের ঝুঁকি নেওয়া ছাড়া কি বড় পুরস্কার পাওয়া যায় কিন্তু এই সংকীর্ণ মানসিকতার লোকগুলি পরাজিত পরাজিত মানসিকতার লোকগুলো এইগুলোর এই বোঝটা কি হয় যে একটু সাহসিকতার সাথে কি করি আমি উদ্ধারের চেষ্টা করি চেষ্টা করি আমাদের দেশে এক লোক কী হয়েছে অনেকদিন অষ্টশী বন্যার কথা বললাম না অষ্টির বন্যার সময় আমাদের গ্রাম এই ওই ভিন্ন এলাকা থেকে দুইটা লোক আসছে একেবারে নদী না কোনো একটা শুকনা মৌসুমে শুকনা থাকে আর বর্ষা মৌসুমে পানি হয় আর কি আমার খাল থাকে না খাল না জমি সেখানে পানি হইলো কি এই পানি দুইটা লোক মরে গেছে মানুষের কাট পর্যন্ত পানি নৌকা ডুবে গেছে তখন তো কি করতে হবে মরতেই হবে সুজা হয়ে যে ভাবাবে এই সাহসটাও করি সত্য ঘটনা বলতেছি অন্য অঞ্চলের মানুষ মানে নদীর মধ্যে নেওয়া হয়েছে সে পানির মধ্যে গিয়া নদীর পাড়ে গিয়া এই বদনা দিয়া ইয়া দিয়া মাথা দিয়ে গোসল করে ডুব দিতে পারে না এই সাহস নাই ভাই বুঝেই না ডুব দেওয়াটা এগুলি আর কি গলা পানির মধ্যে মরে পরে লাশ বের করতে দিচ্ছি একটু ভেসে থাকলেও তো মানুষ চেষ্টাই নেই আল্লা দিন আমি কবলিয়ানা বাদি বাদিমা জিতা যে তোমার আসার আগেও আমরা কষ্ট পেয়েছি আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তুমি আসার পরেও আমাদের কষ্ট অবিরত রয়েছে কিলা কি লাভ হয়েছে এদের সামনে কোন কি দেখে না যুক্তি দেখে না যুক্তি দেখে না কেন মুসা ইসলাম বললেন যে আশা করা যায় যে আল্লাহ তোমাদের রক্ত তোমাদের শত্রুকে ধ্বংস করবেন মালিক বানাবেন অতবার তোমরা কি আমল করো সেটা দেখবেন তোমাদেরকে এই সুযোগটা আল্লাহ কি করবেন দিবেন যে আশা করা যায় শত্রুকে আল্লাহ কি করবেন অবদমিত তারপরে ফেরাউন আল্লাহ তারা ধরেছেন ফেরনের পরিবারকে ফেরনের বংশকে ফেরনের গোষ্ঠীকে আমি ধরেছি কি দিয়ে দুর্ভিক্ষ দিয়ে মিনাস ওনাকিম্মিন্তারত আর ফলমূল হ্রাস করে দিয়ে উৎপাদন কিনা বেশি নাই উৎপাদন কমে গেল অভাব দেখা দিল। দিল্লাহময় কারণ যেন তারা উপদেশ গ্রহণ করে যেন স্মরণ করে যে আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ তালা কি করতে পারেন বিপদে ফেলতে পারেন কম্পকে বিপদে পরে যেন কি হয় আল্লাহর তখন তারা বলে যেটা আমাদের কলা কৌশলের কারণে আমাদের বুদ্ধির কারণে আমাদের পরিকল্পনার কারণে প্রধানমন্ত্রীর সাহসিকতার কারণে এটা হয়েছে জনগণের শক্তির কারণে এটা হয়েছে ছোলা অবস্থা আসলে কি হয় সব নিজেদের দিকে কি বুদ্ধি কি চালা মা বুদ্ধি মা আজ কি সাহস ভালো অবস্থা আসলে কি করে নিজেদের দিকে এগুলো কাদের কারণে এগুলো আমাদের জন্য এগুলো আমাদের কারণে দেশিক জঙ্গি সন্ত্রাসীদের কারণে দেশ কি হয়ে আছে অশান্ত হয়ে আছে কোন বিপদ আসলে বিপদ কে সংযুক্ত করে কার সাথে সম্বন্ধ করে কার সাথে করে থাকে আর এই উন্নতি গুলিকে নষ্ট করে সব উল্টা পাল্টা ফতুয়া দিয়া কারা মূল্যের উক্তিটা না সুবিধা হইলে সব সুবিধা কারা করে তারা আরস্বর মূলে কারা রাজাকার আলবদর ঠিক সেই চিত্রগুলো বর্তমানে প্রতিফলিত হচ্ছে না। বাস্তবে সেই চিত্রগুলোর আবার বারবার চিত্রাইতে হচ্ছে না ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে না চলতেছে এইভাবে পৃথিবীর এই চিত্রগুলো চলতে থাকবে পুরানের বাস্তব বক্তব্যগুলো। বার বার কি হতে থাকবে বাস্তবায়িত সামনে নজর এই ঘটনাগুলো এই অবস্থা মানুষের এই পরিস্থিতি গুলি এতে কি ঘটনার জন্য আলা আল্লাহ ইনামা তুহাল শুনে রাখ তাদের এই দুর্ভাগ্য তাদের এই অকল্যাণ এর কারণ কার কাছে আল্লাহর নিকট মুসা এবং তার সাথীদের কারণে অকল্যাণ হয়েছে তার মানে কি অকল্যাণ অশুভ অবস্থা অশুভ অবস্থা কষ্টের অবস্থা বিপদের অবস্থা অকল্যাণের অবস্থাটা হয়েছে কিসের কারণে অমঙ্গলজনক অবস্থা হয়েছে কিসের কারণে আল্লাহর রেলেমে তাদের নিজেদের দুষ্কর্মের কারণ এটা কি মুসা ইসলামের কারণ কিন্তু তারা অকল্যাণ অমঙ্গলের সম্বন্ধ করে মুসার সাথে আর যত ভালো জিনিস আছে নিজেদের সাথে আল্লাহম তাদের অকল্লানের অকল্যাণের কারণাল্লা আল্লাহ নিকটওয়ালা মুন কিন্তু তাদের অধিকাংশই জানে না আর তারা বলল কোন নিদর্শন আমাদেরকে এর দ্বারা জাদুগ্রস্ত করে দেওয়ার জন্য আমরা তোমাদের এই বিষয়ের উপর কি করবো না ইমান প্রকাশ্যে সারা পৃথিবীর পরাশক্তি গুলিকে আফগানিস্তানওয়ালা পরাজিত করে দিল যখন এটা হয়েছে তো এটা তো মানতেই হয় কিন্তু এটা আসলে কোন কারণ ছিল বর্তমানে কোনদিন তারপর আল্লা হুকুম এবার আছে না এই দৃষ্টিতে তারা দেখেই না বিজয়ী রূপটা ভালো বিজয়ী রূপটা ভালো রূপটা এটারই কেমন থাকলে হোক আর এটা না থাকলে কি না তাহলে উহুদের যুদ্ধে রসনা হক ছিলেন আর বদরের যুদ্ধেই হক ছিলেন হক জমাতের উপর কি করতে থাকে আসতে থাকে আরে হক জয় পরাজয়ের মানদন্ড বানাইছে কিসেরে জয় পরাজয় কে এটা হলো ইহুদিদের স্বভাব কার স্বভাব ইহুদিরা যখন দেখছে যে বদরের যুদ্ধে মুসলমানরা কিসে জয় হয়েছে ইসলামের দিকে আবার বিগড়ে গেছে তখন ওরা সারা পৃথিবীতে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন খানে গিয়ে মানুষদের কুসকানি দেওয়া শুরু করে দিচ্ছে তারা এটা হক আবার সন্দেহ সৃষ্টির একটা কি পেয়েছে তারপর শরীয়তের আলোকে কোন হক না হক এর যাচাই করার ব্যবস্থা তাদের কাছে আগে তো বলছে এগুলা দেখা গেছে তোর জন্য ফরচ ছিল এটা সহযোগিতা করা তুই যখন করতেছ না তাহলে শক্তিটা কমতেছে না এখানে শক্তি কমের কারণে যদি করা যায় তুর কারণে হচ্ছে মানুষের তার না হওয়ার কারণে তারা আমাদের চোখ জাদুগ্রস্ত হয়ে যায় আমরা মনে জাদুর মধ্যে পরে যায় এটা জাদু বলতেছে মানে দলিলে কোন জ্বর নাই এ কারণে কি বলতেছে এটা জাদু যেটা দিয়ে আমাদেরকে জাদুগ্রস্ত করবা যেমন আনত না যত জাদু করো কর দলিল গুলি তারা কি বলবে যত বিজয় হোক কি আরেকবার ছাড়লেন অঙ্গপাল বন্যায় কি হয়েছে ফেরাউন এবং ফেরাউনের লোকদের সব ফসলের জমি ঘর বাড়ি এগুলি প্লাবিত করে সব ধ্বংস করে দিচ্ছে আমরা ভালো হয়ে যাবো আল্লাহ তালা মশা খেয়ে দোয়া করে দিলেন এই বিপদ থেকে তারা কি পাইলো মুক্তি পাইলো মুক্তি পরে আবার যে তাদের সামনে এত স্পষ্ট আসার পরেও প্রথমবার যেমন তারা ইমান এমন ভাবে বারবার তাদের এই দলিল দিকে নজর পড়লো তাদের নজর কি হয়ে যাবে বিভ্রান্ত হয়ে ফিরে যাবে কি করবে না আমি তাদের দিলকে কি করবো ঘুরিয়ে দিবেনা যতই বলেন সে কি করবে না এখন বলে কি আগে বলছে কাপের মুশকরা আর দুসর এখন কাপের মুশেখদের সাথে শত্রুতা এদের বাস্তবই ওরা যেটা চায় না এরা এটা করে এরা যেটা চায় না ওরা ওইটা করে তাদের করে? দোষে যেহেতু তুমি কি করতিন যতই দলিল নিয়ে আস লিতাস হারানা বিহা দিয়ে তারা মতো আমরা কি আনবো না ইমান তারপরে হুজত সাবেত করার জন্য আল্লাহ তাদের উপর কি করছেন বন্যা দিলেন তারপরে কিছুদিন পরে আবার কি দিলেন পঙ্গপাল ছেড়ে দিলেন বনিশ রেলের ফসল জমিনের ফসল খায় না কিন্তু এবং তার দলবলের জমিনের ফসল খেয়ে সাবার করে দিয়েছে প্রকাশটা মজা জানা যে ওদের পক্ষে আল্লা তালা আসেন তোদেরকে বিপদ দিলেন এরপরে কি দিলেন উকুম আকুমের ঝালায় তারা কি করতে পারে না টিকতে পারে না সব জায়গায় উকুন মাথা দাঁড়ি চুলে চোখের ভিতরে পাতিলের ভিতরে সবখানে কি খালি উকুন আর ওকুনের চালায় আর কি করতে পারে না টিকতে পারে না তারপরে কান্নাকাটি শুরু করে দিল শরীর চুলকাইতে চুলকাইতে ঘাবা নিয়ে ফেলতেছে যেখানে উকুন মারবে কতটা একটা মারলে দশটা কি হয় এভাবে উত্তর ও সব জায়গায় ব্যাংক রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে এখন ঢাকনা খুলে দেখে ঢাকনার ভিতরে ব্যাংক ওখানে জন্ম খাবার দাবার বিছানা কি কিংক হান্ডি পাতিল সবকিছুর ভিতরে ব্যাংক লেপ্টের ভিতরে ব্যাংক আলমারির ভিতরে ব্যাংক সব জায়গায় খেলি ব্যাংক আর ব্যাংক এমন বিপদ হয়েছে এর থেকে জ্বালার থেকে বাঁচার উপস্থারে আল্লা তালা টলায় এবার কি হইলো সব জায়গায় রক্ত খাবারের রক্ত এখানে রক্ত সেখানে যেখানে খাই শুধু কি রক্ত রক্ত আর রক্ত মানে রক্তের দলা গিয়া দেখে খাবারের প্লেটে রক্ত বিছানায় রক্ত পাতিলের ভিতরে রক্ত পোশাক পরিচ্ছদে রক্ত রাস্তাঘাটে কি একেবারে তৎক্ষণা নেই মানে বিশদ ভাবে বিস্তারিত ভাবে সময় কাল ব্যয় করে এই নিদর্শনগুলি আমি কি করেছি প্রকাশ করেছি এক একটা বিপদের পর পাঁচ ছয় মাস কি ছিল তারা ভালো ছিল আবার দুষ্টামি চরন্ত মার্জায় করছে আবার আর একটা বিপদ আসছে আবার পাঁচ ছয় মাস এক এক বছর ভালো ছিল আবার দুষ্টামি শুরু করছে এইভাবে অর্থ কি সময় ব্যয় হয়ে হয়ে একটার পর আর মধ্যে সময় অতিক্রম করার পরে আবার আর একটা শুরু হয়েছে এইভাবে সবগুলো অবস্থা তাদের উপরে দিয়ে অতিবাহিত হয়েছে পিস আয়াতিন কয়টা নিদর্শন ছিল নয়টা সাতটা এইগুলো আর দুইটা হলো লাঠি আর কি তারা কি করেছে অহংকার দেখিয়েছে অকানু কৌমিমিন আর তারা অপরাধী জাতি ছিল ওলাম্মা ওকা আলহিম রেজু যখন তাদের উপর বিপদ পতিত হতো তারা বলতো তোমার কি করো ওয়াদার প্রেক্ষিতে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদের বিপদ টলায় আমরা ভালো হয়ে যাবি রিজ্জা যদি আমাদের বিপদকে তুমি দূর করে দেু মিনান্না লাকা আমরা তোমার প্রতি বিশ্বাস নিয়ে আসবো বলান বলেন কি করে দেখ দূর তাহলে আমরা আপনার প্রতি ইমান আনবো আর বনে যেতে দেবো সেই কথা ভাঙ্গা শুরু করে দিল সে কথাই নাই এখন বিভনলে গেলো নির্দিষ্ট একটা সময় পার হয়ে গেল তখন আবার কি করছে আবার আগের কথা ভেঙে ইমান ইমার অনেক বনেছিল আর কি করতে দেয় না যেতে দেয় না মিনহুম অতপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম শেষ সমুদ্রের মধ্যে তাদের কি করলাম নিমজ্জিত করলাম বিয়ার্নহম কাজ থাকু বি আয়াতিনা কারণ তারা আমার আয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে ও কো আিন আর এই ব্যাপারে তারা উদাসীন ছিল জানে না এই প্রতি মিথ্যা প্রতিপন্ন করার পরিণতিটা যে কি আসতেছে ছিল বন্যা পঙ্গপাল রক্ত ব্যাং রক্ত